মানবতার সমাধান ডলী পৃথিবীর যে প্রান্তে বসে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদের সকলকে জানাই সালাম ও প্রীতি আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো কাল ক্যামতের মাঠে আল্লাহর ছায়া কারা স্থান পাবে এটা একটি বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিস যেহেতু বর্ণিত হয়েছে ক্যামতের মাঠে ছায়া প্রদানের ব্যাপার কারণ কামত যখন সংঘটিত হবে তখন কোনোরকম ছায়ার ব্যবস্থা থাকবে না কোনো গাছপালা থাকবে না প্রখর রোদের তাপ যেখানে থাকবে সেখানে ছায়া থাকা একটা আল্লাহর অনুদান বটে তে এই অনুদান আল্লাহ কি সকলকেই দান করবেন সকলেই কি সেই আল্লাহর আরও সে সায়াতলাশ্রয় পাবে না কারা পাবে সেটা আল্লাহ রসুলের মুখ থেকে আমরা শুনি রসুল্লা সাহান ফি في ফাদম কলব্ক ফিল في الله. বর্ণনা করছেন রসুল সাল আলহ্লাম বলেছেন কাল ক্যামতের মাঠে মাত্র জন ব্যক্তি আল্লাহর আরসের ছায় আশ্রয় পাবে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরো ছায়া ছাড়া তারা কারা এক নম্বর ইমামুন আদেল ইনি হচ্ছেন ন্যাজ্য ইমাম বা দায়িত্বশীল ব্যক্তি দ্বিতীয় নম্বর হচ্ছে শাহুন না ইবাদাতিল্লাহ ওই যুবক যে গড়ে উঠেছে যে লালিত পালিত হয়েছে বড় হয়েছে আল্লাহর ইবাদতে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই যখন সে আল্লাহকে স্মরণ করে একা একই তখন আল্লাহর ভয়ে এবং ভক্তিতে তার নয়ন অস্ত্র চতুর্থ ব্যক্তি ওই যার অন্তর সব সময় মসজিদে পানে লেগে থাকে মসজিদের সঙ্গে জড়িয়ে থাকে তারপর হচ্ছে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা করে তারপর হচ্ছে ওই ব্যক্তি যখন তাকে কোনো সুন্দর মেয়ে এবং উচ্চবংশের মেয়ে তাকে বেবিচারা যেন ডাক দে আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এ বলে সে বেবিচার বর্জন করে তারপর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি দান করে এমনভাবে এমন গোপনীয়ভাবে যে তার ডানহাত যা দান করলো বাম হাত যেন সেটা টের না পায় জানতে না পারে এ হেলো হাদিসের অর্থ আমরা আসি প্রথমে ইমাম আদিল ইমাম বলতে শুধু এখানে শুধু নেতার কথা বলা হয়নি ইমাম বলতে এখানে যিনি নামাজ পড়ান তার কথা বলা হয়নি প্রতিটি দায়িত্বশীলের কথা বলা হয়েছে প্রতিটি দায়িত্বশীল তারা যেন ন্যায় ন্যায্যভাবে চলেন কারণ তারা যদি ন্যায় না করেন তাহলে অন্যের কষ্ট হবে বিঘ্নিত সৃষ্টি হবে ফাসাদ সৃষ্টি হবে সেই জন্য বলা হয়েছে ইমামুল আদিলকে যে তোমার জন্য রয়েছে কেমন মাঠে সুসল ছায়ার ব্যবস্থা যদি তুমি কি করো ন্য ন্যায্য বিচার করো তোমার আয়ত্তধীনের লোকের ব্যাপারে ইমামুল আদিল তিনি একজন শাসক হতে পারেন দেশের তাঁরও কর্তব্য তার দেশের প্রতি খেয়াল করা দেশের লোকদের অধিকার প্রতি খেয়াল করা আর যদি আমরা ধরে নিই ইমামুন আদিল বলতে গ্রামের ইমাম গ্রামের তিনি মরল মা গ্রামের তিনি দায়িত্বশীল ব্যক্তি তাও কর্তব্য গ্রামবাসীর ওপরে নজর রাখা তাদের অধিকারে খেয়াল করা আর যদি ভাবে ইমামুন আদিল বলতে যে বাড়ির অভিভাবক বাড়ির একজন গার্জেন তাও কর্তব্য হবে সকল ছেলেমেয়ের প্রতি সুন্দরভাবে ন্যায্যভাবে আদিল ইনসাফের সঙ্গে এসে তার দৃষ্টিপাত করা সকলকে যথাসাধ্য তার ইনসাফ তিনি রাজ্য পরিচালনা করেছেন তিনি কেমন ধরনের ইনসাফ করেছেন সুন্দরভাবে তিনি ন্যায় পরায়ণ ভাবে দেশকে চলেছেন তার কথা স্বর্ণ ইতিহাসে লেখা আছে এরকম ধরনের ওই রাষ্ট্র নেতা থেকে নিয়ে একদম বাড়ির যে গার্জেন সকলকেই আমরা এখানে ইমাম আমরা ধরব অর্থাৎ যারা দায়িত্বশীল রসুসাল আলহিবসাল্লাম অন্য হাদিসে বলেছেন কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস উলতিহী সকলেই তোমরা দায়িত্বশীল আর তোমরা সকলেই নিজের নিজের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মাঠে তোমার জিজ্ঞাসিত হবে দ্বিতীয় পয়েন্টটা আসে সাহ বন্যাহ এমন এক যুবক যে তৈরি হয়েছে যে লালিত পালিত হয়েছে আল্লাহর এই বদতে এর অর্থ কি অর্থাৎ সেই ছেলেকে ইসলামিক যেটা প্রশিক্ষণ ইসলামিক যে তার্বিয়াত তার উপর তাকে মানুষ করা হয়েছে তাকে খাবার প্রথমে বিসমিল্লা বলানো শেখানো হয়েছে বড়োদেরকে সালাম করতে শেখানো হয়েছে ডান পায়ে জুতা বলা হয়েছে নামাজে জামাতে অংশগ্রহণ করতে বলা হয়েছে তাকে রোজার ট্রেনিং দেওয়াতে বলা হয়েছে সে পিতামাতার সঙ্গে রোজাও করেছে আর তাকে মিথ্যা কথা বলে ধমক দেওয়া হয়েছে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করা হয়েছে একে বলা হয় তার্বিয়া ইসলামিয়ান একে বলা হয় ইসলামিক প্রশিক্ষণ যখন সে কোনো ব্যবী করেছে তখন তাকে ধমক দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছে একে বলা হয় ইসলামিক তার বিয়াদ কিন্তু বড় দুঃখের বিষয় এখন আমরা এই তার বিয়াত ভুলেই গেছি সত্যিকার এইভাবে যদি আমরা ইসলামিক তার বিয়াত দিয়ে ছেলেদেরকে মানুষ করি সে যখন বড় হবে তখন সে সাব হবে যুবক হবে তখন ঠিক সেই তার বিয়াত ওপরে চলবে এবং আল্লাহর সমস্ত নিয়ম সে মেনে চলবে যে ইসলামে যে সমস্ত ফারাইত আছে সেগুলো সে মানবে এবং সহজভাবে মানবে শুধু মানা নয় তারপরে সে সঠিক সঠিকভাবে নামাজ পড়বে ফোরোজ আসে আঞ্জাম দেবে তার জন্য সে আল্লাহর সায়াত আশ্রয় পাবে কাল ক্যামতের মাঠে এই নাম হচ্ছে নাসা ফবাদ কিন্তু এখন আমাদের নেশা আজ এখন আমাদের লালন পালন এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা কেমন হচ্ছে আমরা বুঝতে পারছি সমাজের চিত্র দেখে তারা ডান হাতে পান করে না তারা বামা হাতে পান করে তারা কম বয়সে সিগারেট পান করতে আরম্ভ করে তাদের পরনের ঠিক নেই তাদের কথাবার্তা ঠিক নেই সব নিজের নিজের ইচ্ছা যা চায় তাই তারা করে আমাদের বাচ্চারা এরকম মানুষ হচ্ছে নাসা হাফি বাদ হচ্ছে না আল্লাহর তার বিয়াতে তারা মানুষ হচ্ছে না ইসলামী প্রশিক্ষণে তারা মানুষ হচ্ছে না আমরা দ্বিতীয় নম্বরে আসি রাজলুন জাকার আল্লাহ হাফি খালাইন ফাইনাহ এমন এক ব্যক্তি যখন সে একা থাকে আল্লাহর ভয়ে হোক অথবা ভক্তিতে হোক তার চোখ দিয়ে অস্ত্র আসে একে বলা হয় চরুম পর্যায়ের এখলাস অনেক মানুষ তো মানুষের সামনে পরিশগ্রায় দেখাতে পারে কিন্তু যখন সে আড়ালে যায় যখন সে আমাদের অন্তরের আমাদের চোখের বাইরে চলে যায় তখন সে অনেক কিছু করতে পারে বা অনেকে করেও তাহলে তার কি হলো দ্বিমুখ কর্ম হল লোকের সামনে একরকম আর যখন সে একাকি থাকে তখন আর একরকম এটার নাম এখলাস নয় কিন্তু এই ব্যক্তি যখন সে আল্লাহকে স্মরণ করে একা একি তখন তার চোখ দিয়ে পানি নির্গত হয় এটা দারুণ পর্যায়ে একটা এখলাসের ব্যাপার এই এখলাস যার থাকবে আল্লাহ রব্ব আলমিন তাকে কাল কেমতন মাঠে কি করবেন তার ছায়া তোলে আশ্রয় দেবেন তবে চাই আর এখলাস এখলাস না থাকলে এটা পাওয়া যাবেন না আর কি আর বলা হয়েছে বরাজরুন কালবহু মোয়াল্লা কুন ফিল মসজিদ এমন এক ব্যক্তি যে ব্যক্তির অন্তর সময় রয়েছে কোথায় মসজিদের মধ্যে রয়েছে একা বলা হয়েছে মুলতাজিম বিসলাহ সে নামাজের পাবন্দি নামাজের পাবন্দি হলে তার সব কিছুই ভাবে হবে আমরা হাদিসে আমরা পড়ছি আমরা জানছি নামাজ হচ্ছে সর্বোত্তম কর্ম সর্বোত্তম ইবাদত আল্লাহর কাছে সর্ব প্রিয় ইবাদত হচ্ছে নামাজ তাই নামাজ সত্যিকারে যে ব্যক্তি মসজিদে গিয়ে পড়ে তার মসজিদ পারে তার অন্তরটা জড়িয়ে থাকে সেই ব্যক্তির জন্য বলা হয়েছে রাজুল কালবহু মা আল্লা কুমফিল মসজিদ এখানে বিশাল একটা ইঙ্গিত করা হয়েছে আমরা যেন কি করি মসজিদে গিয়ে নামাজ পড়ি অনেক ভাই কি করেন বাড়িতে গিয়ে ঠক মেরে দিয়ে বলে আমরা নামাজ পড়লাম কিন্তু এই যে কথা বলা বলা হয়েছে কেন এর রহস্যটা কি এর দর্শনটা কি এর দর্শন এবং রহস্য হচ্ছেই আমাদেরকে উদ্বুদ্ধ করা যাতে করে আমরা মসজিদে গিয়ে সঠিকভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করি আলীরা দে্লাহ তালা আনহ নামাজের সময় নয় অন্য সময়ে তিনি মসজিদে পড়ে থাকতেন রসুলসাল আলহি ওসাল্লাম তিনি ফাতে মারাদ আল্লাহনার ঘুরে প্রবেশ করছেন দেখছেন আলী নেই তিনি জিজ্ঞেস করলেন আলী কোথায় তখন বললেন হাদাসা বাইনি ও বাইন হুসাই বলছে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে সে আমার থেকে বেরিয়ে চলে গেছে আমি জানি না কিছু বলে যায়নি এ কথা মা ফাতে মারাদা তাঁর আব্বাজানকে বলছেন রসুল সাল্লাই বেরিয়ে এলেন আলীকে দেখতে পেলেন না খোঁজ খোঁজ কোথায় রয়েছে দেখা গেল যে মসজিদে শুয়ে রয়েছেন মসজিদে শুয়ে রয়েছেন কিন্তু যে চাদরের ওপরে তিনি শুয়েছিলেন সেই চাদরটা পাশে পড়ে গিয়ে তার শরীরটা মাটিতে থেকে আছে রসুল সাল্লাই ইসলাম তাকে আদর করে ডাক দিয়ে বললেন ইহা বা হে মাটির পিতা খুব আদরের শব্দ এটা যে মাটিতে তুমি শুয়ে আছো এগুলো তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো তো এখানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে রাগ করে তিন বাড়ি থেকে এসেছেন কোথায় আশ্রয় নিয়েছেন মসজিদে এসে তিনি অন্য যেতে পারতেন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারতেন কিন্তু তা না তিনি মসজিদে এসে গেলেন এগো একেই বলা হয় আর এক অর্থে যে তার অন্তর মসজিদের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু এখন দুঃখের বিষয় মসজিদের দূরে কথা আমরা বাড়িতেও নামাজটা পড়ি না আমাদের অন্তর লেগে থেকে কর্মর দিকে আমরা নামাজ পড়ি কেমন করে যদিও কোনো কোনো সেই মসজিদে আসি তো ছটফট ছটফট করি মসজিদ থেকে বের হওয়ার জন্য আমাদের অন্তরে স্থিরতা নেই আমরা কেমন করে নামাজ পড়ছি সেটা আমাদের মধ্যে স্থিরতা নেই রসুল সাল্লাইসালাম স্থিরতার ব্যাপারে অনেক হাদিস বলেছেন নামাজের তো সে কথা আমি সাল্লাহ দর্শক মন্ডলী পরে বলছি ততক্ষণ পর্যন্ত একটু বিরতি আবার বিরতি পড়ে আমি মোহাম্মদ হাশিফ মাদানী আর আপনারা দেখছেন বাংলা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 অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চার চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্নাথ ইন্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা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 প্রতি বৃহস্পতিবার অশেষ ধন্যবাদ আপনাদের অপেক্ষা করার জন্য আমরা বলছিলাম ওই ব্যক্তির সম্পর্কে কথা যে ব্যক্তির অন্ত জড়িয়ে আছে মসজিদের সঙ্গে প্রিয় বন্ধুবর্গ আমাদের অন্তর জড়িয়ে রয়েছে অন্য জায়গায় আমাদের অন্তর বিভিন্ন স্থানে জড়িয়ে থাকে মসজিদের ব্যাপারে বা মসজিদের সঙ্গে আমাদের অন্তর জড়িয়ে থাকে কম আমরা মসজিদে প্রবেশ করতে চাই না আমরা অন্য জায়গায় বসে গল্প করতে চাই আজান হয়ে গেলে মসজিদের বাইরে গাড়ি থাকি কিন্তু আমরা একটু সকালে সকালে বা একটু আগে ভাগে মসজিদে আমরা প্রবেশ করি না আমাদের অন্তর মসজিদের সঙ্গে জড়িত থাকছে না কেন আমাদের ত্রুটি কোথায় আমরা কি তাহলে কালকে আমতের মাঠে আল্লাহর সায়াতলে আমরা আশ্রয় চাই না নিশ্চয়ই আমাদের প্রয়োজন ভাই এটা সুতরাং আমাদের কি কি করতে হবে মসজিদের সঙ্গে আমাদের মনকে জড়িয়ে রাখতে হবে তার মানে পাঁচ ওখ সঠিকভাবে নামাজ পড়তে হবে নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার কোনো আমল কবুল হবে না এই জন্যই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আমাদেরকে বলেছেন একটা অন্য একটা মার্জিত ভাষায় যে মোমেনদের মন জড়িত থাকবে সবসময় মসজিদের সঙ্গে এর অর্থ হচ্ছে এই তারপরেকে কি বলা হয়েছে রাজলানি তাহাব বা ফিল্লাহ দুজন ব্যক্তি তারা কী করেছে ভালোবাসা করেছে কিসের জন্য দুনিয়ার জন্য ব্যবসার জন্য বিবাহর জন্য না দুনিয়ার কোনো স্বার্থে নয় একমাত্র আল্লাহর জন্য তারা কি করেছে ভালোবাসা করেছে তাদের এই ভালোবাসা একমাত্র হবে কিসের জন্য আল্লাহর জন্য হতে হবে নিরুঙ্কুশ আল্লাহর ভালোবাসা যেখানে সৃষ্টি হবে সেইখানেই ভালোবাসতে হবে আর এই নাম হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসি কাউকে তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের ভালোবাসার মধ্যে যে কোনো কুমতলব থাকে আমাদের ভালোবাসার মধ্যে যদি রকম দুনিয়াবীর স্বার্থ জড়িয়ে থাকে তাহলে কিন্তু সেটা আল্লাহর জন্য ভালোবাসা হলো না আর এটা বাস্তব অধিকাংশ মানুষ এরকম ভালোবাসে যেখানে তার সার্থ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার সম্পদ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার হাতে কাজ আছে আমরা ওই লোককে ভালোবাসি যার হাতে শক্তি আছে যে ওই লোকটাকে ভালোবাসলে তাহলে কী হবে যে আমার কাজে আসবে কিছু না দিতে পারলেও যে কেমন আছেন একটু মুচকে হাসি দিয়ে তাকে আমরা দেখাই যে তোমার প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করছি অথচ রসদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে মহেন ভাইকে তুমি সাক্ষাৎ করো যে সুন্দর চিসারা দিয়ে এবং মুচকি হাসি দিয়ে এটা তোমার জন্য সদকা হবে যারা পরিষ্কার তাদের সম্পর্কে বলা হচ্ছে এবং সাধারণ মানুষের মনে করতে পারে যাতে করে আপনার প্রতি তাদের ভক্তি সৃষ্টি হয় কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভালোবাসার কথা ভালোবাসা বলতে আন্তরিক একটা টান স্টারই কথা বলা হচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে যে আমি আপনি যাকে ভালোবাসব সেটা হবে একমাত্র দিনের স্বার্থে আকিয়েদার সাথে ইমানার স্বার্থে এবং আল্লাহর ভালোবাসা অর্জনের স্বার্থে হবে সেই ভালোবাসা অন্য কোনো সাথে হবে না তারপর রয়েছে রাজলুন তা সদকা বেসদকাহ যেমন যে দান করল এমনভাবে দানটাকে সে গোপন ডাকল যে ডান হাত দান করলো বাম হাত জানতে পারল না অর্থাৎ তার মধ্যে রেয়া নেই লোক দেখানি কর্ম বলা হয়েছে এটা ছোট সিরিক আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানি কাজ করবে তাকে বলা হয়েছে ছোট সিরিক আর আল্লাহ রসুল তার রিয়া কোন মানুষ যদি লোক দেখানে কর্ম করে আল্লাহর বলে আলমী সেটা কবুল করবেন না সেজন্য এখানে কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো সৎ কর্ম করে অথবা কোনো কিছু দান করে আর সেটা এমন ভাবে গোপন করে সেটা ডান হাত ছাড়া আর আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানল না কিন্তু এখন আমাদের কি হয় আমাদের দেশে যেমন অনেক স্থানে অনেক ভাই সেটা খারাপ মনে করেন কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের দেশে যে জলসা হয় হাজির সাহেব বা অমুক তমুক কিছু টাকা দান করলেন আর সেটা মাইকে বেশ ফলাও করে বলা হয় অমুক হাজির সাহেব এত হাজার টাকা দিলেন এটা ঘোষণা করা হয় আমার মনে হয় এগুলো ঘোষণা না করাটাই শ্রেয় বা উত্তম আর আমাদের মধ্যে এমন সব আছে যদি আমার নামটা মায়েকে প্রকাশিত না হয় তাহলে বেজার হয়ে যায় বা আমি অসন্তুষ্ট হয়ে যায়, যে আমার নামটা মূল সাহেব মায়েকে বললেন না তো এটা ভাই আপনার জন্য ভালোই করা হয়েছে আপনি দান করলেন গোপনে দান করলেন যদি আপনার নামটা প্রকাশিত না হয় সেটা আপনার জন্য উত্তম এটা দুঃখ করার কোনো অসুবিধা নেই এটা হাদিস মোতাবেক আমরা আমার হচ্ছে রসুল বলেছেন সেটা গপন করা দরকার আর গপন করলেই তার নেকি আছে আর যদি সেটাকে লোক দেখানোর জন্য করেন তাহলে কিন্তু তাতে নেকে নেই সেটা রসুল সাল্লা সাল্লাম বলেই দিয়েছেন সেটা হবে ছোট সিরিখ বা লোকদাকানির কর্ম তো লোক দোকাকি কর্মের কোনো বরকত নেই আর যে কর্মে বরকত নেই তাতে লাভও নেই এ ব্যাপারে একটা আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি ওই রকম ধরনের আমাদের গোপন রাখা দরকার আবদুল্লাহ বিন মুবারক ইনি একজন বিশাল একজন মহাদ্দেশ বিশাল মহাদ্দেশ তিনি একটা ঘটনা তার সম্পর্কে জড়িয়ে রয়েছে তিনি স্বামীর কোন একটা গ্রামে হাদিসে দাস দিতেন তো সেখানে অনেকে আসত তার মধ্যে একটা যুবক সে কন্টিনিউ আসতো ধারাবাহিকভাবে সে আসতো সেই মহাদ্দেশের দাসে দাস দেন চলে যান আসে সকলকে দেখেন চলে যান কিন্তু ওই যুবকের সঙ্গে মহাদেষ সাহেবের একটু ইয়ে ছিল বেশি পরিচিতি ছিল কারণ তিনি খুব বেশি বেশি আসতেন মহাদ্রেষ সাহেব অনেক কিছু জিজ্ঞাসা করতেন হঠাৎ একদিন দেখা গেল যে সেই ছেলেটা আসছে না অন্য তালাবাদেরকে জিজ্ঞেস করলেন ছাত্রদেরকে যে সেই যুবকের খবর কি ভাই তাকে দেখছি না কেন কি ব্যাপার তার কী হয়েছে তখন সকলে খবর দিল যে সেই ছেলেটি এখন জেলেও রয়েছে কেন কি হয়েছে সেই জন্য যে তার কিছু ঋণ ছিল এবং যার কাছে তিনি ঋণ নিয়েছেন পরিশোধ না করার জন্য ওই ব্যক্তি কেস টেস্ট করে যাই কিছু হোক তাকে জেলেও ভরে দিয়েছে সেই জন্য সে আসতে পারে না তাই ঠিক আছে কত হাজার টাকা ঋণ দশ হাজার টাকা ঋণ তিনি আব্দুল্লাহ কি করলেন খুঁজতে আরম্ভ করলেন যার কাছে তিনি কাউকে কিছু না বলে কাউকে কিছু বলেন নেই তিনি কাউকে কিছু না বলে যার কাছ থেকে ওই যুবক ঋণ নিয়েছিল সে লোকটাকে খুঁজে বের করলো বের করার পর সমস্ত ঘটনা জানলো যে ভাই তুমি যাকে জেলে ভরেছ সে আমার একজন ছাত্র তবে তোমার যে টাকা আমি দিয়ে দেবো কিন্তু শর্ত হচ্ছে এই আমি দুনিয়াতে যতদিন পর্যন্তই বেঁচে থাকবো প্রতিদিন পর্যন্ত ওই ছেলে বা কেউ যেন আমি টাকা শোধ দিয়ে তাকে জেল থেকে বের করেছি এটা যেন কেউ জানতে না পারে তো সে বলল এটা আমার অসুবিধা কী আমার টাকা নিয়ে দরকার আপনি যদি আমার টাকা দিয়ে দেন তাহলে আমার এটা গোপন ডাকবো কোনো অসুবিধা নেই তো আব্দুল্লা বিন মোবারক তিনি কি করলেন নিজের পকেট থেকে দশ হাজার টাকা গনে তাকে দিয়ে দিলেন আর সেই ছেলে জেল থেকে কিছু দিনের মধ্যে বেরিয়ে গেল। তারপর আবদুল্লা ওরক তিনি আবার সেই গ্রামে দাস দিতে আরম্ভ করলেন তারপর দেখে গেলো যে সেই ছেলে উপস্থিত তখন তিনি জিজ্ঞেস করছেন বস তুমি কোথায় ছেলে এতদিন তোমাকে আমি দেখি নাই কি ব্যাপার তোমার কি সংবাদ খবরটা কি সে বলল যে হুজুর আমি আসলে জেলে চলে গেছিলাম আমি একটা মসিবতে পড়ে গেছিলাম সেটা হলো যে আমি একজন কাছে টাকা ধার নিয়েছিলাম টাকা আমি শোধ দিতে পারিনি সময় মতো সেই জন্য সে আমাকে জেলে পুড়ে দিয়েছিল তো কোন আল্লাহর বান্দা জানি না যে আমার সেই টাকা পরিশোধ করে দিয়েছে তারপরে সেই লোকটি আমাকে ছেড়ে দিয়েছে তো আব্দুল আলম ওয়ারাক বললেন যে আচ্ছা কেউ যেন তোমাকে টাকা দিয়ে দিয়েছে বলছে হ্যাঁ তুমি কাজ করো যে বান্দা তোমাকে ছাড়িয়ে এসছে তোমার ঋণ পরিশোধ করেছে তুমি কি করো তার জন্য দোয়া করো আর আল্লাহর কাছে তুমি সুক্রিয়া জ্ঞাপন করো যে আল্লাহ মা সুক্রিয়া আমি করছি আর যে ব্যক্তি আমাকে ছাড়িয়ে দিয়ে বের করেছে জেল থেকে আমাকে বের করে এনেছে তার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করছি হে আল্লাহ তাকে তুমি দুনিয়া আখড়া যে তার মঙ্গল দাও এখন কথা হলো সে ওই লোকটি আবদুল্লা বিন মুবারক যিনি তিনি তো বলতে পারতেন যে আমি ছাড়িয়েছিলাম ফলো করে তা কিন্তু বললেন না তিনি বললেন যে বাবা তার জন্য দোয়া করো তো ওই লোকটি আবদুল্লা বিন মোবারক যতদিন পর্যন্ত বেঁচেছিলেন ততদিন পর্যন্ত এই কথা কাউকে বলেনি যখন আবদুল্লাহ মুবারক মারা যান তখন ওই ছেলে শুনতে পায় যে আমার উস্তাদ যে আর এই ঋণ পরিশোধ করেছিলেন কিন্তু তিনি তাকে বলেননি বুঝতে পারছি রসুল সাল্লিম কি বলেছেন রাজা কাবে সদকাতবার তিনি ইমাম বুখারির উস্তাদ ছিলেন তিনি সহজ লোক ছিলেন না আসলেই তাঁরা এই হাদিসের উপরে আমল করেছেন তারা জানতে চাই হাদিসের কথা তাই তারা একদম খুটি নাটিভাবে ওই হাদিসের উপরে আমল করেছেন আর হাদিসটা বর্ণনা করেছে ইমাম বুখারি কিন্তু এখন আমি আমার সমাজের লোককে কথা বলতে চাই আমাদের মধ্যে কে এমন ব্যক্তি রয়েছেন যে আমরা প্রতিজ্ঞা করবো আজকে যে এই সাতজনের মধ্যে আমরা সাতজন যে আল্লাহ রসুল সাল্লাহ উল্লেখ করেছেন তাদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমাদের কি করতে হবে কেউ না কেউ আমাদের মধ্যে রয়েছেন ইমাম তিনি দেশের ইমাম হোক অথবা গ্রামের ইমাম হোক কিংবা সমাজের ইমাম হোক কিংবা বংশের ইমাম হোক কিংবা কোনো পরিবারের ইমাম হোক সকল ইমামকে আমরা বলবো সে যেন ন্যায্য করে আর তাদের মধ্যে আদেল ইনসাফ থাকে আর আমরা বলবো আমাদের মধ্যে যেন এখলাস থাকে আমরা যখন মানুষের সামনে থাকবো তখন আল্লাহকে জন্য ভয় করি আর যখন আমরা একাকি থাকবো তখনও যেন আমরা আল্লাহকে ভয় করে চলি একে বলে এখলাস আল্লাহর ভয় যেন আমাদের কান্না হয় আর সব চাইতে বড় কথা আমরা যেন নিজের নামাজি হই আর আমাদের নিজেদের ছেলেদেরকেও নামাজি করি আমাদের অন্তর যেন মসজিদের পানে জড়িয়ে থাকে তবেই তো আমরা আল্লাহর সায়া আমরা কী পাবো কাল ক্যামতের মাঠে আশ্রয় পাবো আর যদি এগুলো আমরা না করি তাহলে কিন্তু এই দোলে আমরা দোলভুক্ত হতে পারবো না তাই আমি সকল ভাইকে কথা বলবো যে আল্লাহ রবা আলমিন আমাদের আপনাদেরকে সকলকে তৌফিক দিক আমরা যেন কাল ক্যামতের মাঠে আল্লাহর সায়াতলে আমরা স্থান পাই দিনে কোনো ছায়া থাকবে না যেদিন মাথার নিকটে সূর্য এসে যাবে যেদিন মানুষ সূর্যের তাপে ঘামে হাবুডুবো খেলবে সেই দিন যেন আমরা আল্লাহ আরো ছায়াতলে আমরা ছায়া পাই এই আশা রেখে আজকে মতো আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় বাংলায় রাশে জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম্বর সতেরো চব্বিশে উল্লেখ আছে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 কোন স্থানে ইসলামে বিষ্টিভি বাংলা মানবতার সমাধান